আবদুল্লাহ ইবনু বুহাইনা রদালাহতে বর্ণিত তিনি বলেন কোন এক সালাতে আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম দু রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন মুসল্লিগণ তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন যখন তার সালাত সমাপ্ত করার সময় হল এবং আমরা তার সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম তখন তিনি সালাম ফেরানোর পূর্বে তাকবীর বলে বসে বসে দুটি সাজদা করলেন অতপর সালাম ফেরালেন